ইদ আল ইয় তু জনৌ وَعَلَىٰ رَبِّهِمْ কল আল্লাহ তালা ইসাদ করছেন যারা আল্লা চুক্তি গুলোকে ভঙ্গন করে ফেলে চুক্তি করার পর আর আল্লাহ তালা যেগুলোকে মিলাতে বলেছে সেগুলোকে কেটে ফেলে আর জমিনে মধ্যে ফাসাদ ছড়িয়ে দেয় উলা আনা এদের জন্য আল্লাহর পক্ষ থেকে জন্য খুব খারাপ ঠিকানা যারা চুক্তিগুলোকে ভঙ্গ করে ফেলে আল্লাহ সঙ্গে আমাদের চুক্তি কি কি কন্ট্রাক্ট হয়েছে কি কি এগ্রিমেন্ট হয়েছে কোন সময় সংক্ষিপ্ত আকারে এসেছে কোন আবার কোন সময় বিস্তারিত এসেছে আমরা এর আগের আয় শুনেছিলাম কিছুটা গত সপ্তাহে যারা আল্লাহ মেনে চলে এবং তারা চুক্তি লঙ্ঘন করে না তাদের কিছু গুনাবলি এসেছিল আমরা গত সপ্তাহে শুনেছি তাই না কি কি এসেছিল সেখানে অনেক সুন্দর সুন্দর কথা এসেছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আল্লাহকে ভয় করা কেমতে দিনে হিসাব দিতে হবে খারাপ হিসাব দিতে দেওয়ার অবস্থা হলে কি কঠিন অবস্থা হবে এগুলো নিয়ে চিন্তিত থাকে যারা সবর করে বিপদে আপদে মুসিবতে মানুষের সঙ্গে কেউ কষ্ট দিলে করে তাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি পাওয়া তারা নামাজ কায়েম করে তারা দান ফেরাত করে আল্লাহ রা দিয়েছেন সেখান থেকে গোপনে প্রকাশে এবং তারা কেউ তাদের সাথে খারাপ ব্যবহার করলে তার মোকাবেলায় খারাপ না করে ভালো ব্যবহার করে এগুলাকে মোকাবিলা করে তাদের জন্য খুব সুন্দর ঠিকানা আছে। সেটা হচ্ছে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে সঙ্গে ঢুকবে আর ফের তাদের প্রতি আহ তাদেরকে মোবারকবার জানাতে তাদেরকে সালাম করতে বিভিন্ন দরদা দিয়ে আসবে দেখা করতে তাদেরকে কংগ্রেচুলেশন জানাতে আর বলবে সালাম আপনাদের প্রতি যে সবর করেছিলেন তার বিনিময়ে কি পেলেন কতবার নিয়ামত পেলেন কত সুন্দর জন্য তাহলে সঙ্গে এত সুন্দর আর আল্লাহর সঙ্গে করা চুক্তিগুলোকে লঙ্ঘন করলে খুব খারাপ অবস্থা এখন চুক্তিগুলো কি আল্লাহকে রব হিসাবে মানা আমাদের সৃষ্টি পরে আল্লাহ তালা একটা চুক্তি করেছেন আমি কি তোমাদের রব নই তখন সমস্ত আর ওয়াহ সমস্ত গুলো কি বলেছিল অবশ্যই আপনি আমাদের রব তাহলে ওই সময় এক চুক্তি হয়েছে এরপরে যখন কোনো নিউ মুসলিম নতুন করে ইসলাম কবুল করে কালী মতে আল্লাহ হয়ে যায় আল্লাহ তারা করবে না আমাদের ছোট কাল থেকে মুসলিম পরিবারের জন্ম নেওয়ার সময় আস্তে আস্তে যখন থেকে একটু বুঝ হয়েছে তখন থেকে আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে এই যে ইমান এনেছি ইমানের কারণে সমস্ত ফরাজ গুলোকে সমস্ত হারাম কাছ থেকে দূরে থাকবো এগুলো সব এই কালিমাতুল মাধ্যমে আল্লাহর সঙ্গে চুক্তি হয়ে যায় ইসলামের বাইরে কোনো কাজ করব না বিরুদ্ধে কোনো কাজ করব না যত কাজ আল্লাহ করতে বলেছেন সবগুলো করবো ফরস্ত করবো করবো সুন্নত আর প্রাণ প্রচেষ্টা চালাবো করার জন্য নফল মোস্তাহ কিছু করব আর গুণা থেকে বেঁচে থাকব হারাম থেকে দূরে থাকব কবিরা গুণা করব না সবিরা গুনা থেকে দূরে থাকার চেষ্টা করব। এখানে বলছে যে আল্লাহ দিয়ে কুদুল আহী যারা আল্লাহ তাল সঙ্গে করা চুক্তিগুলোকে চুক্তি করার পরে ভেঙ্গে ফেলে এগুলো রাখে না তার উল্টো চলে তার সম্পর্ক রক্ষা করা অনেক বড় এবাদত আর আত্মীয়তার সম্পর্ক কেটে ফেলা অনেক বড় গুণা একটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি আত্মীয়তা যে ব্যক্তি চায় আল্লাহ তালা তার হায়াতকে বাড়িয়ে দিক সেজন্য আত্মীয়তার সম্পর্ককে সুসম্পর্ক কে রক্ষা করার চেষ্টা করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বেড়ে যায় হায়াত বেড়ে যাওয়ার দুটো অর্থ কেউ কেউ বলেছেন যে কিছু বাড়বে ষাট বছর হায়াত পাওয়ার কথা হয়তো আল্লাহ সত্তর বছর করে দিবে। এটা একটা অর্থ কোন কোনো ওরা করেছেন বাকিরা বলেছে যে বাড়ার অর্থ হচ্ছে এই যে একদম গনে গনে বছর বাড়বে না দিন বাড়বে না এই সময় মধ্যে আল্লাহ দেবেন এবং তার দিন আল্লাহ তালার কাছে তার এই রেহেম এসে আল্লাহর আরো ধর লুটতে থাকবে আল্লাহর আরো লটকে থাকবে যে আল্লাহ আমাকে যে কাটা হয়েছে তার বিচার চাই আপনার কাছে ওই আপনার আত্মীয় অভিযোগ করার আগে রেহ সম্পর্ক আত্মীয়তার সম্পর্ককেই আল্লাহ অস্তিত্ব দেবেন সেই আপনা বিরুদ্ধে দরখাস্ত আল্লাহ হুকুম যেমন লঙ্ঘন হয় তেমনি আত্মীয়তার সম্পর্ক যদি কেউ না রাখে এটাও একটা বড় ধরনের অন্যায় হয়ে যায় এছাড়া অনেক চুক্তি এগ্রিমেন্ট আমরা ওয়াদা নিজেরা একে অপারেশন করি করি না কথা দেয় কথা রক্ষা করা ওয়াদা করলে ওয়াদা খেলাফ না করা একটা অ্যাগ্রিমেন্ট করেছি এটাকে লঙ্ঘন না করা এগুলো সব কিছু কিন্তু এর মধ্যে আসে আর এগুলা লঙ্ঘন করে ফেললে এই গুণার মধ্যে পড়ে যায় এভাবে যারা রক্ষা করে এটা হল দুই নম্বর গুণ বললেন আর ওয়াইফ সেদুল আর এই লোকগুলোর মধ্যে এমনও আছে তারা জমিনের মধ্যে ফাসাদ ছড়িয়ে দেওয়া ফাসাদ সৃষ্টি করাই তাদের কাজ কিছু লোক আছে আল্লাহ তাদেরকে ইসলাহের কাজ করান আর কিছু লোককে দিয়ে আল্লাহ ফাসাদের কাজ করানের কাজ কি যেখানে যে কাজে ভালো হয় সমাজে সুখ শান্তি থাকে মানুষের নিরাপত্তা আসে এইরকম কাজে তাদেরকে আল্লাহ লাগান তারা ইসলাহের কাজ করছে দুই গ্রুপের মধ্যে বিবাদ চলছে একটা বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে তারা এসে জড়া লাগানোর চেষ্টা করে এটা ইসলামের কাজ মানুষ দিনকে ছেড়ে দিচ্ছে মানুষ বিরুদ্ধে চলে যাচ্ছে তাদেরকে নিয়ে আসা এটা ইসলাহের কাজ আর মাহফিল হতে না দেওয়া ইসলামটা যেন তাদের জন্য দুশ্মন হয়ে গেছে এরপরে মানুষের মধ্যে যখন কোন সমস্যা দেখে ও ঝাঁপিয়ে পড়ে এটাকে আরো নষ্ট করার চেষ্টা করে সম্পর্ক কিভাবে না টিকে ভেঙ্গে যায় তার জন্য উঠে পড়ে লাগে এরকম লোক আছে কিনা বেশ আছে এত সুখ শান্তি সহ্য হয় না তার কিভাবে ভেঙ্গে দেওয়া যায় এরকম নেগেটিভ কাজ করে অনেক মানুষ ডাকাতি খুন গুম নিরাপত্তাহীনতা রাহা জানি মানুষ ডান মারের নিরাপত্তা নেই এই সমস্ত কাজকে যারা ছড়িয়ে দেয় এগুলোর পিছনে যারা কাজ করে এই সমস্ত আহ দুষ্কৃতিকারী এতে সমাজ যখন ভর্তি হয়ে যায় এই দুষ্কৃতিকারী গুলো আল্লাহর এদের প্রতি যারা ললিয়ে দেয় তাদের প্রতি আল্লাহর লানত নাজিল হয়ে যায় আল্লাহম সু উদ্দার তাদের জন্য খুব খারাপ ঠিকানা এই ঠিকানার নাম কি জাহার নাম না নামিল্না এরপরে আল্লাহ তালা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করার জন্য আরেকটি বিষয় দিকে দৃষ্টি আকর্ষণ করছেন মানুষ দুনিয়ার পিছনে ছুটি ছুটে এমন ছুটা ছুটে যে আল্লাহ তালার কথা করারও সময় নাই তার জীবনে ঘুম থেকে উঠে শোয়ার আগ পর্যন্ত কত ব্যস্ততা কত টেলিফোন কত দোয়াদুড়ি গাড়ি নিয়ে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে অফিসে আদালতে ব্যবসা বাণিজ্য দোয়াদুড়ি ছুটি কেমন ছোটাছুটি করে একবার আন্ড্রাগাউন্ড স্টেশনে গিয়ে টামসা দেখেন িয়াতে গুনে হবে না কিন্তু এই দোয়াদুড়ি দুনিয়ার পিছনে এত করলাম কিন্তু আল্লাহর দিকে দোয়াদৌড়ি আছে আল্লাহ ডাকছেন কোন দিকে তোমরা দৌড়ো তোমাদের রবির ক্ষমা পাওয়ার জন্য চিন্তা করি হারি একটু তাহাজে পড়তে পারি কিনা উঠে যাই আমি চেষ্টা করি যে আমার দেরি হয়ে দেখে আমি ধরে ফেলি আমি লেজি নই এই দোয়াদৌড়িটা আল্লাহর কাছে কত দামি হবে দুনিয়ার হালাল দোয়াদৌড়ি করলেও আল্লাহ আপত্তি করবেন না কিন্তু তারা শুধু দুনিয়ার পিছনে দৌড়ে মানুষকে দিনের দিকে আনার জন্য একটু দৌড়াদি করা এই কাজও করবে না শুধু নিজের শুধু নিজেকে নিয়ে এই দুনিয়াটা আহারে কত দিনের পঞ্চাশ এরপরে এই দুনিয়া এখানেই পড়ে থাকবে কিচ্ছু নেওয়া যাবে না আর বিশাল জিন্দিগি আখারায় তার জন্য কত দৌড়া দরকার যদি সত্যিকার আমরা জ্ঞানী হতাম তাহলে কোনটা দিকে বেশি দৌড়তাম আখ রাতের কাজে দিনের কাজে এবারতের কাজে আল্লাহর সন্তুষ্টির কাজে অবশ্যই আমাদের তুলনামূলক ওই দিকে দৌড়টা বেশি হতো এদিকেও অবশ্য রুজি রোজগার হতো আমাদের তো আসলে পুরো উল্টো হয়ে গেছে আমরা কয় জন বলতে পারবো যে না আমার দিনের দিকে একটু বেশি দৌড়ি দুনিয়ার তুলনায় আখের হাতে মুখী একটু বেশি দৌড়ি দুনিয়ার তুলনায় আমরা বলতে পারবো না কেউই রসৌল্লাহ সাল্লাম যেভাবে শাহাবাদেরকে ট্রেনিং দিয়েছেন তারা যেভাবে দৌড়া শিখেছিলেন জীবিকা উপার্জন করতে হয় আর জীবিকার পিছনে কি করা যায় সোফার মতো ওখানে রিফিউজির মতো বসে থাকবে না থাকলে তো চলবে না ওনার তো আছে উনি তার নেইবার আনসারের সঙ্গে কমিটমেন্ট করলেন বা একটা করলেন যে শোনো আমাদের যদি তুমি আর আমি একটা কন্ট্যাক্ট করি একদিন তুমি কাজ করবা আমি সেদিন সব নবী করি ইমসাল্লা সঙ্গে পুরো দিন কাটাবো সব শিখবো আর রাত্রের বেলায় তখন আসবো তোমাকে সব বলবো আজকে কি কি শিখেছি তুমি সেদিন কাজ করে তোমার সংসার উপার্জন করবা পরের দিন আমার টান আমি সংসারের কাজে চলে যাব দুনিয়া দাড়িতে কামাই করব আর তুমি নবী করি ইমসালামের কাছে থেকে সমস্ত দিন শিখবা আর রাতে বেলায় আমি সব তোমার থেকে শিখে নেব এই রোটা করলেন সোফান আল্লাহ অন্তত বলা যায় ওনারা ফিফটি ফিফটি করেছেন যদিও ও রাতের অনেক অংশ আল্লাহ জন্য দিয়েছেন আসলে অনেক বেশি করেছেন আমাদের পার্সেন্টেজ কতদূর হবে টোয়েন্টি পার্সেন্ট আখেরাত মুখী এই দুনিয়া মুখী এটাও বলা যাবে কিনা ডাউট আছে তো আল্লাহ বলছেন এত দৌড়ো দুনিয়ার জন্য তুমি তোমার রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তুমি করো করতে হবে কিন্তু মনে রেখো তোমার দৌড়ার কারণেই রিজিক সব টেনে নিয়ে আসতে পারবে না আল্লাহ দেন এগুলো আর কারো কারো রেজেক একেবারে সংকুচিত হয়ে যায় এক ভাই কয়েকদিন দুই তিন দিন আগে দুই চার দিন আগে বলছিলেন যে উনি অল্প সময় লন্ডনে খুব বেশি দিন না কয়েক বছরের ভিতরে ভালো করে ওনার সব স্ট্যাটাস ঠিক না হওয়ার আল্লাহ এত কিছু করে ফেলেন তিনি দশ বারো বছর বিশ বছর দেখা যায় তার মতো হয়নি এখনো তো আসলে মানুষের কিছু দোড়া দড়ি তো হিসাবে ব্যবহৃত হয় কিন্তু ফাইনাল ডিসিশনটা খালি দোড়া করলেই পাওয়া যায় না এটা আল্লাহ রাখি দুনিয়া দেবেন সেটা দুনিয়া বেশি পাইলেই আল্লাহর কাছে আমি খুব বেশি পছন্দ নিয়ে বাগদা হয়ে গেছি গ্যারান্টি নাই দুনিয়া কম পেলেও আল্লাহর কাছে একেবারে আমি ঘৃণিত অপমানিত হয়ে গেছি এমন কথা নেই দুনিয়াটার ক্ষেত্রে আল্লাহ হাদিসে এসেছে দেখো দুনিয়া আল্লাহ তারা কাফের কেও দিবেন মোমেন দিবেন কোন সময় মোমেন কে বেশি দিন কাফের কম দেন কোনো সময় কাঁপের কে বেশি দিন মোমেন কম দেন কিন্তু আখেরা শুধু কাকে দেবেন শুধু মোমেন কে তো এই যে মানুষ রিজের পেছনে খুব দৌড়ে আর পেলে এত খুশি হয় তা তারা এটা এটা বুঝুক আল্লাহ আল্লাহ যাকে চান রিজেক অনেক বেশি দেন প্রসারিত করে দেন তার রিজেকের দরজা অনেক খুলে দেন আর যাকে চান অয়াকদের তাকে সংকুচিত করে দেন পরিমাণটা নির্দিষ্ট করে দেন ফিক্স করে দেন এর বেশি সে পায় না কিন্তু কিছু দুনিয়া আছে দুনিয়া পাইলেই কি খুশি আর না পাইলেই এত দুঃখ ফিল ইল্লা এই যারা আখরা প্রতি মোটেই ইমান নেই আখরা চায় না এই লোকগুলো দুনিয়া পেলে যে এত খুশি হয় দুনিয়ার জীবনটার চাকচিক আকর্ষণ তাদেরকে এত মোহময় করে ফেলেছে এইটা তাদের আসল খুশির কারণ হয়ে যায় অথচ তারা কি জানে না কতটুকু অংশ ভোগ করবেন খালি স্টেটমেন্ট দেখেন ও এত আছে ও এত বাড়ছে কিন্তু এগুলো ফেলে কোথায় চলে যাবে চলে যাবে সে এগুলা এনজয় করতে পারবে না অল্পই খাইলো আর বাকি সব পড়ে থাকবে দুনিয়াতে তার ছেলেমেয়েরা কি করবে আল্লাহ ভালো জানে দিয়ে উল্টার দিকে যাবে না সোজা দিকে যাবে আল্লাহ বলছেন তোমার যাবে ওইটাকে কখনো কম্প্রোমাইজ করোনা দুনিয়া পাওয়ার ক্ষেত্রে সংগ্রাম করতে গিয়ে একটি হাজিছে দুনিয়াটা কত খুদ্র আখেরাতের তুলনাতে ইল্লাহাদ বা যে তোমার কেউ যদি তোমাদের আঙ্গুলটাকে সাগরের পানিতে ডুবিয়ে দাও দিয়ে আঙ্গুলটাকে আবার উঠাই ফেল তাই পানি আঙ্গুলের সাথে বড় তো এক উঠবে এই এতটুকুন এক ফোঁটা পানি আর তুমি ডুব দিয়েছিলে কোথায় সাগরের মধ্যে কি পরিমাণ পানি আছে কম্পেয়ার করা তো পরিমান কি দুইটার মধ্যে তফাত কত কম কত দুনিয়ার যারা অনেক কিছু পেয়ে গেল তাদের মিলিয়নিয়ার বিলিয়নিয়র হয়ে গেল তাদের যে এনজয় করলো সুখ শান্তি এটা আখের হাতের সুখ শান্তির তুলনায় এর চেয়েও আরো কম যদি আমরা বুঝতাম তো আমরা বুঝি না তো আমাদের আসলে এখন হতে একটু বুঝে আসছে একটু পরে যখন আবার এখান থেকে বের হয়ে যাব আবার ওইটা বড় হয়ে মনে থাকবে না এটা আল্লাহ তালা ইদরে ধরে বলেছেন এই অন্ধুরাতে বালতু সেরুন আল হায়া তার দুনিয়া ও আহ সেরাত আসলে তোমরা তো দুনিয়া থেকে এই দেটাই আসল কথা তোমরা তো বুঝো অথচ আখ কত কত দীর্ঘমেয়াদী যা যেটা কোনোদিন ফানা হবে না শেষ হবে না তবু এই ক্ষেত্রে কাফেররা তো একেবারেই আখ রাত কোন রকম বিশ্বাসও করে না কিন্তু মমিনগঞ্জ বিশ্বাস করলেও তাদের এই বিশ্বাসটা মানে হয় খুব দুর্বল হয়ে যায় দুনিয়া তার আকর্ষণ এইভাবে তাদেরকে পেয়ে বসে বিরাট কোনো নিদর্শন হত যে তিনি নবী তাহলে আমরা বুঝতে পারতাম যে তিনি নবী তিনি একজন সাধারণ মানুষের মতই চলে খাওয়া দাওয়া এভরিথিং লাইক এনি হিউম্যান আর তিনি হঠাৎ করে নবী হয়ে গেলেন যদি নবী হন তাহলে বিশাল কোনো একটা প্রমাণ তারা বিভিন্ন কত কথা অন্য আপনারা শুনেছেন যে কেন সে বালাখানার মালিক হয়ে যায় না আল্লাহ তারা বড় বাচ্চার তুলে আর উনি বলে দিলেই এই আরবের জমিন একেবারে এই পাহাড়গুলো এবং মরুভূমি গুলো ফুল ফলে সুশোভিত হয়ে যায় এইরকম কোন ধরনের আশ্চর্যজনক কিছু যদি তাকে ক্ষমতা দেওয়া হয় তাহলে মনে করা যেতে পারে তিনি নবী সাধারণ মানুষের মতোই চলবে খাবে থাকবে এই লোক নবী এটা মেনে নেওয়া যায় না এই আমাদের সমাজের পাবলিকের অবস্থা হল কোন জায়গায় যদি এরকম কিছু একটা খবর আসে মিথ্যা খবর গুজব ছড়িয়ে দেওয়া হয় যে ওনার পানি ফু দিয়েছিল এই ফু দেওয়ার কারণে এক লোকের ক্যান্সার ভালো হয়ে গেছে খালি খবরটা প্রচার করে দেন তাহলে দেখবেন ওনার বাড়িতে তিন মাইল লম্বা লাইন দিয়েছে এই একটা আজগুবি কিছু তেলস মাতি জাতীয় কিছু যদি খবর পাওয়া যায় ওই কাফের ধরে এই বিশ্বাস ছিল সাধারণ কিছু একজন দিনদার আল্লাহ আল্লাহ করে মাসা আল্লাহ নে কামল করে ঠিক আছে ভালো মানুষ তার কাছে আর কি বা আছে আর যদি এইরকম কিছু দেখানো যায় তাহলে বিরাট কিছু আছে এই একটা পৃথিবীর মানুষের সব যুগেই বে এরকম ধারণা তো আল্লাহ তাল্লাহ বলেন যে আসল জিনিসটা আমি দিয়েছি যেটা আয়াত কোরআনটা এই জন্য কোরআনকে আল্লাহ তাল্লাহ কোরআনের বাক্য গুলোকে আল্লাহ কি বলেছেন আয়াত এটাই তো আসল নিদর্শন এই চেয়ে বড় কোনো নিদর্শন আল্লাহর আর হয় না তিনি লেখাপড়া করেন নাই তিনি নিজের স্কুলে বা নিজের নাম লেখা থেকে শুরু করে ইত্যাদি তিনি কখনো ট্রেনিং নেন নাই শিখেন নাই তাকে আল্লাহ এত জ্ঞানের সাগর দিয়েছেন এটা কি তোমাদের জন্য বড় নিদর্শন নয় আপনি বলে দিন আসল কথা হচ্ছে তোমাদের কিসমতে নাই আল্লাহ যাকে চান তাকে গুমরাহ করে দেন আর যাকে চান তাকে সেদিকে হেদায়ত দেন যেদিকে গেলে সে আল্লাহকে পাবে আল্লাহ দিকে আসার তফিক আল্লাহ তাকে দেন তাহলে আল্লাহ তালা দিকে আসতে পারা এটা আল্লাহর মেহরবানির উপর নির্ভর করে তাহলে মানুষের দোষ কিয়া মানুষ যে চাইবে আল্লাহ তাকেই দেবেন অমন আল্লাহ ও সাহা আল্লাহা মন্দ কাজ করব কিছু সুযোগ দেন নাই আল্লাহ ইার দেন নাই নিয়েছেন যদিও ফাইনাল অথরিটি আল্লাহর হাতে তাহলে আমরা চেষ্টা করা এবং আল্লাহর কাছে স্যাংশন চাওয়া তৌফিক চাওয়া এজন্য বলা হয়েছে বেশি ইবাদত করার সুযোগ পাচ্ছে না কিভাবে চাই তাহলে পরে আল্লাহ আমাকে আমি পাব না ইয়া কেনা রুদু ইয়া আল্লাহ শুধু আপনার করি আর এই জন্য শুধু আপনার কাছেই সাহায্য চাই রেদুটার মধ্যে কোনোডিকশন নেই আমার চাওয়া আর আল্লাহর দেওয়া দুটার মধ্যে কন্ট্রাডিকশন নয় সাংঘর্ষিক নয় পরিপূরক আল্লাহ আল্লাহতলা বলছেন ইমানদারদের ব্যাপারে যে দুনিয়া দারদের কথার পরে ইমানদারদের কথা তারা এখন আসে এবার তিনি বলছেন আল্লা দিন যারা ইমান আনে আর ইমানদার গুলো অন্তরের মধ্যে এতমিনান সৃষ্টি হয়ে যায় আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহকে দেখে ডেকে আল্লাহ করে ইমানদারদের দিলের মধ্যে একটা প্রচন্ড মনে রেখো শুধুমাত্র আল্লাহকে ডাকার মাধ্যমেই অন্তর শান্তি পেতে পারে আল্লাহ যারা ইমান এনেছে আর আমল করে গিয়েছে তাদের জন্য রয়েছে তুবা বা আর সুন্দর ঠিকানা তাদের জন্য এখন এই যে আল্লাহ করা এর মধ্যে মানুষের জন্য একমাত্র শান্তি নিরাপত্তা দুনিয়া এবং আখেরাথি আল্লাহ তালার জিকির বলতে কি বোঝানো হয় আর আল্লাহ জিকিরের ফায়দা কি আল্লাহ তালার দিকের কিন্তু শুধুমাত্র কিছু দোয়া পড়া নয় কিছু প্রশংসা করা নয় যেমন এই জাতীয় যত দোয়া করি দোয়া গুলো কি আল্লাহ দেখের আরো দেখে আছে বলেন তো নামাজ আলাত লেখরি নামাজ পড়ো নামাজ কয়েম করো আমাকে ডাকার জন্য আমাকে স্মরণ করার জন্য অন্যতম মানে উত্তম দিকের কোরআন তেলাওত করা এরপরে এভাবে করে আল্লাহকে ডাকার জন্য যদি কোরআন হাজিজ পড়ে শুনি বসে আপনারা এখন জেকের মাহফিলে বসেছেন এখন ভেকের মাহফিল হইতে কি মনে করছে হু হু ওইটা দেখের মাহফিল নাকি এরকম হু হু দেখে কোনদিন করেছেন কোনদিন করেছেন আনুষ্ঠানিকভাবে করাই ভেকের নয় এভাবে দিনকে সর্বোত্তম ভাবে নিজের জীবনে বাস্তবে দেখের আছে আমি আল্লাহর ভয়ে চোখটাকে নিচে আমি ফেললাম মুখে কিছুই বললাম না এটাও আল্লাহর দেখের হয়ে গেছে মানি স্মরণ করা তাহলে স্মরণটা অন্তর দিয়েও হয় মুখ দিয়েও হয় আর দুটো মিলে যখন দিকের হয় তখন আর জেকেরটা সব বেশি হয়ে যায় আমরা এখন সবহান আহমদুল্লাহ এটা বলি মুখ দিয়ে হলো আর ওই সময় যেন আমাদের অন্তরে সেটা আমরা ফিল করি তাহলে সর্বোত্তম দিকের আবার কোনো সময় হয়তো বা আমরা এত খেয়াল করি না আমরা দোয়া পড়ছি সবার পড়েছি এত মনে তার করিনি তারপরে হয়েছে কিন্তু সব একটু কম হল আবার সময় মনে মনে আল্লাহ কি চিন্তা করলাম নির্ঘাত আমি একদম মারা যাওয়ার কথা কিন্তু আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে দিয়েছেন এই কথাটা আমার মনে পড়লো তিন বছর পরে দশ বছর পরে তখন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আল্লাহ আমার প্রতি এত হিসান করেছেন এই কথা পড়তে গিয়ে আমার অন্তর দিয়ে চোখে আমার চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ আল্লাহ স্মরণ হলো এবং অন্য আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন এগুলো চিন্তা করে আমি হাঁটছি আমি গাড়ি চালাচ্ছি আমি বসে আছি মুখে কিছু না বললেও আমার অন্তর দিয়ে এই কথা বেরিয়ে আসলো আল্লাহর সঙ্গে আবার এইরকম একটা আল্লাহর কথা মনে করলাম আল্লাহকে স্মরণ করলাম আর আবার চোখ দিয়ে পানি পড়ে গেল এই দুটো চোখকে আগুন কোনো দিন স্পর্শ করবে না যাহার নাম স্পর্শ করবেন তাহলে মুখে না বললেও তার হয়ে গেছে তাহলে কত ধরন দেখতে পেয়েছেন আর এগুলোকে মানুষের দিকের মনে করেন ওই একটা অনুষ্ঠান করে লাফালাফি হ্যাঁ জেকের করতে কদ্দুর উঠে উপরের দিকে এগুলো কি আল্লাহ আবিষ্কার করেছে রসুল তরিকা আছে আর এখানে অমুকের তরিকা আছে অমুকের তরিকা আছে অমুকের তরিকা আছে এই সমস্ত তরিকার ওই কায়দা শিখিয়ে দিয়েছে ওই তরিকার বাইরে করবে না আমাদের জন্য তরিকা শিখিয়ে দিয়েছেন কে কোরআন তালাওয়ার তরিকায় হবে জেকের কার তরিকায় হবে ওনার তরিকায় হবে দোয়াত ওনার তরিকায় হবে দোয়া জেকের সবকিছু ওনার তরিকায় হবে দৌড় পাঠানো উনি যে তরিকায় করেছেন যে তরিকায় শিখিয়ে দিয়েছেন সেই তরিকায় হবে আমাদের দেশে অমুক অনুষ্ঠান ওইগুলো আমাদের এই জ্ঞানের দিকে আমাদেরকে আসতে হবে মধ্যে যে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন যে মানুষের জন্য কত কল্যাণ হয়ে যায় এ বিষয়ে আমরা যদি কিছু হাদিস থেকে নেই আহ প্রথমত আমরা আসি ইমাম রহমতুল্লাহ আলাই তিনি যেখানে গুরুত্ব সম্পর্কে যেখানে কত প্রয়োজন তিনি কোরআনে পাকতে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন যে ব্যক্তি আল্লাহকে ডাকে জেকের করে তার যে কি মর্যাদা এক নম্বরে পাবি আদি তোমরা আমাকে যদি স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করবো তুমি যদি একলা আমাকে স্মরণ করো আমি তোমাকে একলা স্মরণ করব। তুমি যদি সমাবেশে আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব আবার কেউ কেউ বলবে এই জন্যই তো আমরা সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে আলোচনা করছি এখানে একটা সমাবেশ না এইখানে আল্লাহর কথা আমরা আলোচনা করছি সবাই আল্লাহ দিকে আমরা আসছি আমার স্বাভাবিক আবেগ আল্লাহ দিচ্ছেন আমাদেরকে এই যে এখানে আল্লাহর কথাগুলো হচ্ছে এই কথাকে আল্লাহ এত পছন্দ করছেন আমাদের কথাটা আমরা আশা করছি আল্লাহ এই মুহূর্তে আলোচনা করছেন যখনই কোন আল্লাহ কোন কিছু লোক যখন সমাবেত হয়ে একটি জায়গায় সমাবেত হয় ও এটা দাঁড়া ফিমা ভাই না তারা আল্লাহর কিতাবকে নিয়ে সেখানে দাস করে মদারসা করে আলোচনা করে তখন ইল্ হাফা ফেরেস তারা তাদেরকে বেষ্টন করে ফেলে চতুর্দিক থেকে দেখা যায় নাকি দেখা তো যায় না তো বিশ্বাস করবেন বিল যারা গাইবে বিশ্বাস করে নবী করিম সাল্লা সাল্লাম যে কথা বলেছেন আল্লাহর কীটা নিয়ে বসে আল্লাহর ঘরে যখন আলোচনা হয় তাফসির হয় দার্স হয় তখন ফেরস তারা চতুর্দিক থেকে তাকে বেষ্টন করে ফেলে এরকম করে ধরে ধরে ঘেরাও করে ফেলে এই ঘেরাউর মধ্যে এখন আমরা আছি আলহামদুলিল্লাহ হাফা থাকনা আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে ও আল্লাহর আপনি ট্রাই করে দেখেন অনেক দুশ্চিন্তা আছে সমস্যা পড়ে গেছেন কি করবেন ঘরে বসে দুম ধরে বসে আছেন তা না করে আপনি এরকম মাহফিলা হাজির হয়ে যান আল্লাহ তালা আপনাকে রহমত ঢেলে দিলেন আপনার এই দুশ্চিন্তা কষ্ট অনেক দূর হয়ে যাবে এই যে হচ্ছে আরেকটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ যখন এইরকম মাহফিলে দেখে আল্লাহ করেন। আমার যে এখানে হয়েছে তারা করেনা কি চায় তাদের আলোচনার বিষয় কি আল্লাহ কি জানেন না ফেরেজ তাদের কাছ শুনতে চান আল্লাহ আপনাকে তারা খুব মহব্বত করে আপনাকে পেয়ে তারা এত খুশি হয়েছে সে কথা আলোচনা করছে আপনার তো আর কি চায় আমার তারা জান্নার চায় তো তারা কি জান্নার দেখেছে না তারা তো জান্নার দেখেনি যদি জান্নার তারা দেখতো ফেরেস তারা তোমরা কি মনে করো যদি নিজোখে দেখতো আল্লাহ দেখলে তারা যা করতো না দেখে এরকম আপনার কাছে তারা চোখের পানি ফেলে জান্নার চায় দেখলে যে আরো কত করতো আচ্ছা আর কিসের থেকে মুক্তি চায় পানা চায় আপনার কাছে যাহার থেকে পানা চায় জাহানামের দাউ দাউ আগুন কি তারা দেখেছে না দেখে নাই দেখলে কি করতো ফেরেস তারা বলতো দেখলে আল্লাহ তারা যে কি পরিমাণ তারা না দেখে এত কান্নাকাটি করছে ফেরেস সাক্ষী রাখো আমি তাদের জন্য বৃহস্পতি বরাদ্দ করে দিলাম জাহার হারাম করে দিলাম আল্লাহম জাল্লাহামিন তো এই নিয়ামত এই বসার মধ্যে আছে সমবেত হয়ে আল্লাহকে আল্লাহর কথা আলোচনা করা শোনা এই দেখে আল্লাহর কাছে এত পছন্দ নিয়ম তাদের ব্যাপারে আল্লাহ তালা ফের গর্ব করেন দেখছো তারা আমাকে না দেখে এরকম করে দেখলে কি করতে বলতো এই যে কি নিয়ে আল্লাহ গর্ব করছেন আল্লাহ তোমরা আমাকে ডাক আমি তোমাদেরকে ডাকবো তোমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আপনি যদি মনে করেন এমন হয় যে কোন ব্যক্তি সাধারণ একজন নাগরিক তাকে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ তার কথা আলোচনা করে অমুক অমুক আমি মোহাবত করি অমুক আমার খুব কাশের লোক এই খবরটা তার কানে গেলে তার কাছে কেমন লাগবে ওই আল্লাহ আমার কথা প্রধানমন্ত্রী বলেছেন বলেছেন প্রেসিডেন্ট আমার সার্থক হয়ে গেছে কি সার্থক হবে তোমার প্রধানমন্ত্রী বেশি কোন জায়গায় আল্লাহ ভালো জানে যে আল্লাহ তাল্লা যদি আপনার কথা ফেরে তাদের সঙ্গে উচ্চারণ করেন দেখছো আমার বালদা কি আমাকে পেয়ে কত খুশি হয়েছে এতে কত বড় খবর আপনি চিন্তা করেছেন আল্লাহ আমাদেরকে এই দরজাত নসিব করুন এই সঙ্গে থাকা এত ভালো এই আল্লাহ বেশি করে স্মরণ করতে বলেছেন আপনার রবকে বেশি বেশি করে স্মরণ করেন আমরা যেন আমাদের রবকে বেশি করে স্মরণ করি ওলা মিনাল কুমল গাফেলিনাফেলদের অন্তর্ভুক্ত হইন না কেউ আল্লাহকে এরকম আল্লাহর সঙ্গে সম্পর্ক আল্লাহকে মনে করার সম্পর্ক শরণ করা সম্পর্কে না থাকলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার জন্য অনেক ক্ষতি আছে যে ব্যক্তি রহমান আল্লাহ তালার স্মরণ করা থাকে বিকের করা থাকে তাকে ঢাকা থেকে দূরে থাকে তার জীবনে এই জিনিস নাই নৌকাই এদলাহ শা তাই তার পিছনে আমি শয়তান লাগিয়ে দেব ফাহু আল্লাহু করিন এই শয়তান তার সঙ্গী সাথী হয়ে তাকে ডুবাবে লাগিয়ে তো দিচ্ছেন আল্লাহ তালা এই শয়তান তো আমাদের করিম শয়তান একটা আছে সারা দিন বসবাসা দেবে তো এখন যদি আমি আল্লাহকে ডাকি এই সুবিধা করতে পারে না আর আমি আল্লাহকে না ডাকলে তার চান্স হয়ে যায় এই জন্য হাজি কিনা যদি না ডাকে তো তাহলে ওয়াসোয়াশা ফুকাতে থাকে এখানে আর যখন দেখে যে আল্লাহকে ডাকছে চলে যায় এটা সহ্য করতে পারে না তার জন্য এমন জ্বালা শুরু হয়ে যায় ভেঙে চলে যায় আপনি আল্লাহকে ডাকলেন দৌড়ে ভাগে আবার অপেক্ষায় থাকে যে একটু গ্রাফেল হয় কিনা আবার আসে এই জন্য তার নাম হচ্ছে খান্নাস খান অর্থ কি জানেন নাকি মাঝে মধ্যে মানুষকে বলেন বেশি খারাপ কাজ করলে খান্নাস বলেন না মাঝে মধ্যে আসলে খান্নাস শব্দের অর্থ কি যে দুষ্কৃতি দুষ্কর্ম করতে আসে আবার যখন তার বিরুদ্ধে কিছু পালিয়ে যায় কিন্তু চলে যায় না ওই উৎপত্তি থাকে দেখে শুধু অপেক্ষা থেকে আবার আসে আবার বাধা পেলে আবার চলে যায় বাদা চলে গেলে একতরফা আপনি যখন ঘরে ঢুকবেন বিস মেলা পড়বেন শয়তান আপনার সাথে ঢুকতে পারবে না বাইরে থাকতে হবে থাকে আর ভিতরে ঢুকলে বিস না পড়লে ভিতরে ঢুকে যাবে আপনি খেতে বসলে যদি আল্লাহকে না ডাকেন খাওয়ার মধ্যে আর যদি আপনি দোয়াগুলো করে ঘুমাতে হবে বিভিন্ন আয়াতগুলো গুলো সুরাল বা কারার ইত্যাদি সাজেশনগুলো এসেছে তো যেই ব্যক্তি রাফেল হয়ে থাকবে আল্লাহকে ডাকবে না তার পিতার শয়তান লাগিয়ে দিবেন তাহলে শয়তান তাকে ঘুরাবে শয়তান তাকে তাকে আরো অলস বানাবে গাফেল বানিয়ে দেবে একশো ১২৪ নম্বর আয় আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার জেকের থেকে মুখ ফিরিয়ে নেয় জেকের সঙ্গে তার সম্পর্ক নেই তার জন্য দুনিয়ার মধ্যেই কষ্টকর দিন দিকে আসে টাকা পয়সার মালিক অনেক হবে কিন্তু টেনশন তা কমবে না পেরেশানি পেরেছানি একটা পরে আসতেই থাকবে এগুলো ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে আর কেমত দিন আমি তাকে অন্ধ করে উঠাবো তো আল্লাহ তালাকে তখন সে বলবে রবি ওকা দেখুন তুবাস আল্লাহ এখন আমি কেন অন্ধ করে উঠিয়েছেন আমি তো দুনিয়াতে চোখ চোখ ছিল আমি তো অন্ধ ছিলাম না দেখো এই যে তোমার কাছে আমাকে ডাকার জন্য আমার কথা মানার জন্য আমার তোর চলার জন্য এগুলো কিছুই তুমি করি সব বর্জন করেছো দুনিয়ার পিছনে ছোট গাফেল হয়েছিলে আমাকে ভুলে গিয়েছিলে তুমি একদম মনে করনি। আমি আজকে তোমাকে একদম ভুলে যাব মনে করব না মন না করলে বলে মন না ভালো এক জায়গায় লুকিয়ে থাকবে ওই রকম না লুকানোর অবস্থা নাই আল্লাহ তালা তাকে এমন ভাবে যাহার নামে শাস্তি দিতে থাকবেন সে ডাকতে ডাকতে চিৎকার করতে করতে গলা শুকিয়ে ফেললেও আল্লাহ তার দিকে ফিরিয়ে তাকাবেন না তাকে অবহেলা করবেন অবজ্ঞা করবেন এই জেকের আমরা কিভাবে করতে পারি আর জেকের কত ফায়দা আছে ইমরাহ আল্লাহ জেকের একশোটার উপরে ফায়দা উল্লেখ করেছেন একশোর উপরে একশোর উপরে আমাদের সময় বলেবে না দেখি আমরা সংক্ষিপ্ত আকারে তার এই আসলে কিভাবে হয় কিছু সব আমল গুলো এই বৃহাত্তর সেন্সে কিন্তু ক্ষুদ্র সেন্সে আমরা আল্লাহকে ডাকার কাজগুলো প্রশংসা করার কাজ দোয়ার কাজগুলো করার জন্য আমাদেরকে আল্লাহ তালা কিছু প্রোগ্রাম দিয়েছেন হ্যাঁ বক্রতম আসিয়া বক্রতম আসিলা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যায় শুরু না করি মুখস্থ করতে করতে তিনটা মুখস্ত হয়ে যাক চারটা মুখস্থ হয়ে যায় আস্তে আস্তে বাড়ায় আর মুখস্ত না হলেও দেখে দেখে হলেও পড়ি গাফেল হয়ে যেন না ঘুমিতে যায়, গাফেল হয়ে যেন সকালে না উঠে গাফল হয়ে যেন সন্ধ্যা না আসে এরপরে নামাজ পরে আজকার গুলো আছে আল্লাহম আল্লাহ এরপরে আসে এই গুলো যদি করি হাঁটতে হাঁটতে কাজে যাওয়ার সময় কাজে থেকে আসার সময় বিকালবেলা এই সুযোগ আমরা কাজে লাগাই কত কথা বলি গল্প করি টিভি দেখি টেলিফোন টিপা করি ফেসবুক এর মধ্যে বসে আছি হোয়াটসঅ্যাপ দেখি নিউজ পেপার পড়ি মনে করছে বেশি বেশি করে আল্লাহ করেছে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে জান্নাত আপনার জন্য কনফার্মের এই ইয়ের মধ্যে লিস্টের মধ্যে আমরা আসি এক নম্বরে দুর্বল করে দেন দুই নম্বর আল্লাহরুদ্দুর রহমান যে দিকের আল্লাহ তালাকে আপনার প্রতি অনেক খুশি করে ফেলে একটু আগে আমরা শুনলাম আদকুরু তিন নম্বর আপনার অনেক দুশ্চিন্তা আছে মুসিবতে আছেন মুসিবত জাদা হয়ে আছেন গাম্মা আনিল কাল অন্তর থেকে অনেক আপনার দুশ্চিন্তা কষ্ট আল্লাহ দূর করে দেবেন চার নম্বর তার পরিবর্তে আল্লাহ রিপ্লেস করবেন আপনার অন্তরের মধ্যে খুশি হওয়া সুখ শান্তি একটু আরাম আল্লাহ ঢেলে দিবেন আলা আল্লাহ বেদিক্রিল্ কুলুর আপনার দুশ্চিন্তা দূর হয়ে গেলেই তো নিয়মিত করলে শরীর দুর্বল থাকলেও কিছু এনার্জি ফিল করবো আমরা আর মানসিক ভাবে আমরা ভেঙে পড়বো না মানসিক শক্তি পাবো ছয় নম্বরে এটা এই রিকের বেশি করতে থাকা চেহারা এবং নদ্রা যে ব্যক্তি আল্লাহকে এইভাবে ডাকতে অভ্যস্ত হয়ে গেছে আল্লাহ তালা তার প্রভাব প্রতিপত্তি তার সম্মানকে বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তালা তাকে ইমানের মজা দেবেন এবং তারা আল্লাহ তা অন্তরের মধ্যে আল্লাহর মোহাবত পয়দা করে দেবেন এবং আল্লাহ তাকে মোহবত করা শুরু করে দেবেন এরপরে আল্লাহ তালা তাকে দশ নম্বরে হচ্ছে আল্লাহ তাকে মোরা কবা দান করবেন মোরা কবরার থেকে এরকম হাঁটছি চলছি কথা বলছি আমার আল্লাহর ঠিক মতো হচ্ছে না উঠানামা করলাম শুধু নামাজ এহসান দেবেন আল্লাহ আমাকে এহসান হচ্ছে এবাদতের উত্তম লেভেল আল্লাহ সম্পর্কে সচেতন থাকা খুব মনোযোগি হওয়া খুশুখুদু থাকা এগারো নম্বর হচ্ছে আল্লাহ তাকে বেশি করে তিব করবেন নবী করিম সাল্লাম কতবার তবা করতে বলেছেন নিজে করেছেন সত্তর বার কোন রেতে একশো বার আমরা করি করি মাঝে মধ্যে কিন্তু খুব কম নাই তাহলে বেশি তসিব করবেন হাটতে চলতে রব্লি অবা আলাইয়া এরকম করে বিভিন্ন তবা দোয়া করতে থাকবে আষ্টা ফল পড়তে থাকবে বারো নম্বর আল্লাহ তাকে তফফিক দিবেন ইউরামী তার জন্য মারেফাতের দরজা খুলে দেবেন মারেফাটি বলছেন তো উল্টা পাল্টা মারাফাতে আছে উনি শরীয় আমল করেনা মারাফতের তরিকায় আছে ওনা নামাজ কালাম সব মারাফতের তরিকা এগুলো মানুষ দেখে থাকে না এগুলো হলো জাহালাতি এগুলো কিন্তু মারেফাতের আসল অর্থ কি আল্লাহকে চিনতে পারা রফ বলে আরি মারেফা আল্লাহকে চিনতে পারা চিনতে পারা মানে কি আমি রিজিকের অসুবিধা আছি জোড়া জোরি করছি আমার রিজিকটা আল্লাহ দিবেন। আমি বিপদে আপদে আসি আমার আল্লাহ বলছেন মাস্তানি আব্দুর হ্যাঁ আমার কোন মুসিবত হয়ে গেলে আল্লাহ আমাকে হেল্প করবেন এইভাবে আল্লাহকে সে চিনে সময় মতো আল্লাহকে চিনতে পারা আল্লাহর কুদরত গুলো বুঝতে পারা আল্লাহর ক্ষমতা শেফাগুলো তার কাছে পরিষ্কার হয়ে জল করে উঠবে চোদ্দ নম্বর যে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ব্যাপারে তার যে ধারণা আল্লাহতালাকে সে এত মানার একটা টেন্ডেন্সি তার মধ্যে চলে আসবে এই সামনের কাজটা আল্লাহ অপছন্দ করেন আমি তো করবো না আর যে ব্যক্তি রাফেল আছে আল্লাহর ভয় তার ভিতরে এত মজবুত নাই দুর্বল জানে এটা অসুবিধা কিন্তু ওই কাজের মধ্যে তারও লিপ্ত থাকে পনেরো নম্বর হচ্ছে যেটা আমরা আগে বলেছিলাম যে আল্লাহ তালা তাকে মনে করবেন আদ করুন ১৬ নম্বর হচ্ছে তার অন্তরটাকে আল্লাহ জীবন্ত দিল দিবেন তার অন্তরটা জীবন্ত মরা দিল না মাসের জন্য পানির প্রয়োজন এটা মাসকে যদি ডাঙ্গায় তোলা হয় পানি না পায় ছটফট করতে করতে মাছটার কি অবস্থা হবে শেষ তো আমাদের মাছের জন্য পানির দরকার আমাদের জন্য আল্লাহ দান করবে। তিনি আরো বলেন আমার তাইমিয়া রহমতুল্লাহ আল্লাহ একবার দেখলাম ফজর পড়েছেন তারপরে আল্লাহকে জেকের করছেন ডাকছেন বিভিন্ন সকালের জোয়াগুলো পড়লেন কোরআন তেলামত করেন মাধ্যমে নফর নামাজ পড়ছেন এরকম করে আজকের দিনের আমার মনের রুহের খোরাক আমি জোগাড় করে ফেললাম আমার রুহের খোরাক জোগাড় হলো আজকে আমি যদি এই রুহের খরাক না নেই তাহলে আমার জন্য আজকে আমার রুহের খরাক থেকে আমার রুহকে আমি বঞ্চিত করে ফেলবো এই জন্য আমি একটা মনে আছে যে একজন স্কলারকে এই আবদুল্লাহ মুসলিয়া সৌদি আরব খুব ভালো মানের আলেম অন্য সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এক জায়গায় তো খুব দরকার ছিল আমাদের প্রতিষ্ঠানের কাজে আমি গিয়েছিলাম অনেক আগে দুই হাজার আমি বললাম যে আমি অনেক দূর থেকে এসেছি ওনাকে পাওয়া যায় না কথা বলে তো হোটেলের মধ্যে আমি বসে ফজর পড়ালেন আমাদের হোটেলে ছিল মসলার মতো মসজিদের মতো ছোট তারপরে আমরা একটু দেখা করতে চাই আপনি আমাকে একটু টাইম দিবেন একটু পনেরো মিনিট দিলে চলবে তিনি বললেন যে এখন না আমি এখন বিশ পঁচিশ মিনিট পরে আমার রুমে আসেন অমুক নম্বর রুমে আমি এখন বলবো না এই জন্য যে আমি যদি এই মুহূর্তে এই জ্যাকেটটা সেরে না ফেলি সকাল বেলা সারাদিন একটা বেড়া ব্যস্ততা থাকবে আমি মিস করে ফেলবো আমি এটা মিস করতে চাই না আমি কিতাব পড়ে যা না শিখলাম ওনার থেকে আমি ইলেকশনটা পেলাম যে এটা ছাড়া যাবে না আমার সঙ্গে এক বাইরে থেকে গিয়েছি অনেক দূর থেকে এসেছি ওনার সঙ্গে আমার এত জরুরি কাজ তিনি এটা বলেন এখন না তিনি আমাকে একটু টাইম দিলেন ওই জেকের শেষ করে কথা বলবেন এতে বুঝা গেল যে এই জিনিসটা সিরিয়াসলি কিভাবে পালন করতে হয় আহল এলিমকে আল্লাহ তালা এই তফিক দিয়েছেন অষ্ট এরপর হলো আঠারো নম্বর ইউরাল সাদাহ যে অন্তরের মধ্যে ময়লা জমে যায় মরিচা ধরে অন্তরে এই মরিচা দূর হয় আল্লাহকে ডাকলে এই চেকরি গুলার মাধ্যমে স্মরণ করলে আল্লাহ কে বেশি করে উনিশ নম্বরে বললেন যে গুণাগুলোকে ঝরিয়ে দেয় সরিয়ে দেয় পাক সাফ করে দেয় কারণ এটা একটা বড় কাজ আর হাসানাত নেক কাজ অনেক গুনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বিশ নম্বর বললেন যে অন্তরের মধ্যে একাকিত্ব দুশ্চিন্তা খুব কষ্ট এগুলো দূর করে দিয়ে আল্লাহর সঙ্গে যে দূরত্ব আছে এগুলোকে দূর করে দিয়ে বান্দাকে আল্লাহর সঙ্গে কানেক্টেড করে দেয় একুশ নম্বর হচ্ছে যখন আল্লাহ বান্দা যখন আল্লাহকে এরকম করে বিভিন্ন তরীকে জিকের করে ডাকে হিননা মিম্মা তাদ কুরুনা মিন জালাল তাহিল তাহমিদ তোমরা যখন আল্লাহকে এরকম আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহটাকে আল্লাহ রা আলামিন একটা রূপ দিয়ে মৌমাসের মতো রূপ দিয়ে ফেলেন এবং এইগুলো এই আকৃতি পায় আর সে তারা তোমার নাম উচ্চারণ করে আল্লাহকে শোনায় যে আল্লাহ অমুক জেকের করছে অমুক আমাদেরকে উচ্চারণ করছে তোমরা কি চাও না যে তোমাদেরকে এভাবে তোমাদের নাম উচ্চারিত হোক আল্লাহর হচ্ছে যখন কোন ব্যক্তি মুসিবতে না পড়া সত্ত্বেও আল্লাহকে ডাকে অনেক সুন্দর সুন্দর গুলো পড়তে থাকে তখন সে মুসিবতে পড়লে আল্লাহ তালা তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন দেখ এরকম নিয়মিত যেকের আল্লাহকে ডাকে বিপদে পড়েছিল তখন আল্লাহকে ডাকে তখন ফিরেস্তারা বলেন ইয়ারব মা আরুফ মিন আবদিন মা আল্লাহ এই যে আওয়াজটা আসছে মনে হয় যেন এই পরিচিত একটা কণ্ঠ পরিচিত ব্যক্তির কাছ থেকে আসছে আল্লাহ যে এই ক্ষেত্রে এটা ঘটেছিল ইনিশ আলাসমের ক্ষেত্রে তিনি যখন মাসে পেটে চলে গেলেন কি পড়লেন পানির গভীর তলায় সমুদ্রের তল পেটে তিনি আছে। সেখান থেকে আওয়াজটা আল্লাহর আড়শ দিকে যাচ্ছে ফেরেজ তারা শুনতে পায় কিন্তু আমাদের দেখের খবর তো ফেরেজ বলে যে আল্লাহ কণ্ঠটা পরিচিত মনে হয় কিন্তু এত পারি নিশ্চিত আসতে লোকটাকে চিনি চিনতেছি না কি আল্লাহ বলবেন নাকি কারণ অনেক গভীর নিচ থেকে আসতেছি মানে চেন ওই আমার বান্ধা ইউনুস যে আল্লাহ সেই বান্ধার কি হয়েছে সেটা ভুল করে ফেলেছিল এখন তো মুসিবতে মাঠে মাসের পেটে আসে যে আল্লাহ আপনি তাকে উদ্ধার করবেন না অবশ্যই করব কারণ সে আমাকে সুস্থ থাকা অবস্থায় ভালো থাকা অবস্থায় ডাক্তার বিধায় আমি তাকে উদ্ধার করব। এবং এই জন্য মসিবেতে কেউ যদি পড়ে আর সে ইউরোস আল্লাহ সাহেবের এই দেখের দোয়া দিয়ে আল্লাহ মুক্তি চায় বিপদ থেকে আল্লাহ তালা তাকে অবশ্যই মুক্ত করবে কতবার পড়তে হবে বলা আছে এইটা আনলিমিটেড একবার হইতে পারে তিনবার হইতে পারে তিনশো বার হতে পারে আপনার খুশি কত পড়বেন কোন লিমিট নাই কিন্তু এটা এটা আমাদের গিয়ে নাম হয়ে বড় কতবার এক লক্ষ পঁচিশ হাজার বার পড়তে হয় কিছু সিমির বিচি নিয়ে পড়তে হয় লাইন ধরে লাইল হাই লাইন হানা কাই নিমিলামতে হয় এই সমস্ত দেখছেন কি জিনিস কোন জায়গায় এখন কি পরিবর্তন হয়ে গেল আপনি পড়েন এক লক্ষ পঁচিশ গুনতে হবে না আপনি অন্তর দিয়ে চোখের পানি ফেলি যা পারেনা আনলিমিটেড যখন শুধু লোক হায়ার করে কিছু ভালো করে তাদেরকে দিয়ে পড়াইতে হবে আমি একজাম্পল দিই যে এরকম ঘটনা হয় দু এক জায়গায় গিয়েছি আমি ওর সঙ্গে গিয়েছিলাম ছোটকালে আমরা গিয়ে হারে এইরকমের মধ্যে বসিয়া সবাই সিমের বিসি নিয়ে আমাদের মধ্যে দুষ্ট ছেলে দু একটা ছিল ওরা কিছু পার করিতে পড়ে টোরো আচ্ছা এরপরে আমরা পড়তেছি তারপরে এখন ওই যে যে দূর করার জন্য ব্যবস্থা করেছে সেই আমাদের সঙ্গে বসেও না পড়েও না সে কি করে যে খাসি জবাই করেছে পান খায় সিগারেট খায় আর তার পক্ষ থেকে অনবিহাফ অফ হিম আমরা সব আল্লাহ কাছে মাপ খাইতেছি দেখেন মানে আমি চিন্তা করি মাঝে মধ্যে যে আমাদের কপাল এত পুরল কেন কোথায় মধ্যে তখন বিপদে পড়লে শুধু ডাকে তখন ফেরেস্তারা বলেন ইয়ারব সাউথ মুনকার কার ও মিন আবদিন মুনকার বলতে মানে খারাপ না এখানে মুনকার অপরিচিত মারুক মানে পরিচিত আর মুনকার মানে আল্লাহ তাহলে সহজে সাড়া দেবেন না যদি আল্লাহ বলছেন গুণা করলে যদি তবরি সিনসিয়ারলি কাঁদে এক পর্যায়ে আল্লাহ সাড়া দিবেন কিন্তু আমরা যদি বেশি করে আল্লাহকে সুস্থ অবস্থায় ডাকি তাহলে অসুস্থ অবস্থায় বিপদ আবদ্ধ পড়লে তখন আল্লাহ আমাদের কথাটাকে বেশি শুনবেন এরপরে চব্বিশ নম্বরে এসেছে আল্লাহর আজাব থেকে নাজাব পাওয়া যায় মাধ্যমে সবচেয়ে বেশি হাজি নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর আল্লাবাদতের মধ্যে বান্দা আল্লাহর আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য সলভেশন পাওয়ার জন্য যত আমল করে তার মধ্যে সবচেয়ে মুখ্যম আমল হচ্ছে আল্লাহকে ডাকার কাজটা করা এই চব্বিশ নম্বরে হচ্ছে যে জেকের করলে আল্লাহর পক্ষ থেকে সাকি না প্রশান্তি আসে রহমতে ঢেকে ফেলে ফেরেস তারা ঘেরাও করে যেটা আমরা একটু আগে হাদিস থেকে শিখেছি পঁচিশ নম্বরে এসেছে যে জেকের যে ব্যস্ত থাকে তার মুখ দিয়ে আপনার গিয়ে বধ করা চরি করা মানুষের পরনিন্দ করা এগুলো করা তার সময় আছে নাকি তার এগুলো সময় নাই সে সেটা নিয়ে অনেক সময় ওই আপনার চুল কাটতে গেলে দেখবেন নাপিতেরা গল্প করে আপনার সাথে জানো আপনি গল্প করেন তো গল্প করতে গিয়ে কত কাহিনী চলে আসে তো এরকম একজন এক সাল ফেস আলহীন গিয়েছেন আপনার নাপিতের কাছে তো চুল কাটছে মোসটা একটু কেটে দিচ্ছে এখন মোস্কাটতেছে আপনার মোসটা কাটতে ইজি হবে আরে তুমি তোমার কাজ করো আমার আমার কাজ করতে দাও না আমাকে ডিস্টার্ব করো সরল মানুষ বলে ফেলতেছে মানে তাদের জবানটা তাদের শরীরটাকে আল্লাহ এইভাবেই আল্লাহর কাজ লাগিয়ে দিয়েছেন মনে হয় একা ফ্ত রাতন এভাবে তাদের শরীরটা গঠিত হয়েছে আল্লাহ আল্লাহ তা আমাদেরকে বেড়া যাতে নিয়ে আসে এইভাবে করতে করতে আল্লাহ সেই পর্যায়ে নিয়ে যাবে। তাহলে আমার জবানটা কি আল্লাহ বসতাম দুই তিনজন চার পাঁচজন গল্প করতেছি খালি গল্পের মধ্যে গিয়ে কি কথা দুনিয়ার উল্টা পাল্টা চলছে ফেসবুকের মধ্যে আসি কমেন্ট করতেছি যা ফেসবুকে যা সহ্য গোষ্ঠী উদ্ধার করে আজকাল আগে তো মুখে মুখে বলতে সামনাসামনি এখন তো সামনাসামনি লাগে না দুনিয়ার আটলান্টিকের আছে তাকে নাই। এতক্ষণ আমি আমি কোনো আমি এই সকালে মিস করেছি এখন শুরু করে দেই সন্ধ্যাটা করেছি এখন মিস করেছি এখন শুরু করে দেই ছাব্বিশ নম্বর হচ্ছে এই যে দিকের মাজলিস আমরা আছি এখন এটা হলো দিকের মাজলিশ তারা দেখে একদম পাশে তারপর বাকিদেরকে দেখে হালুম্মা তোমরা আসো আস পেয়ে গেছিস যেটা আমরা খুঁজতেছি যখনই আমরা আল্লাহর কথা আলোচনা করি ফেরেস এসে এখানে বসে থাকে চুপ করে আমাদের সাথে ফেরস্তানা আমাদের আশেপাশে বসলে আমাদের সুবিধা হবে না অসুবিধা হবে আর ফেরস্তারা না বসলে কে বলবে শয় তানে দল বসবে তখন কি হবে আমরা ভালো করি বুঝি ছাব্বিশ নম্বর হচ্ছে ২৭ নম্বর হচ্ছে যে যে ব্যক্তি করে সেই ব্যক্তি নিজে যেমন আল্লাহ তাকে সাদ দান করেন সৌভাগ্য দান করেন আর যে ব্যক্তি তার আশেপাশে আছে তাকেও আল্লাহ সৌভাগ্য থেকে বঞ্চিত করেন না আপনি এইরকম আল্লাহওয়াল্লাহ লোকের পাশে যখন আসেন কতক্ষণ বসে সারাদিন খালি এই সেই গল্প করবে না তিনি নিজেও যে কে আপনি তাকে হজ করতে যাচ্ছেন এইরকম লোক আপনার সঙ্গে তিনি সুযোগ পেলেই যে আছেন কোরআন করছেন কিতাব পড়ছেন আপনি চিন্তা করবেন যে আমি খালি ওই যে এখন প্লেনে বসে বুঝলেন ওখানেও শান্তি নাই এই সব জায়গা কি আছে ফিল্মের ব্যবস্থা আছে তাই না বিভিন্ন মানে মাঝে মধ্যে তো এখন আপনি বসে আসতেন আপনার না চোখটা এদিকে গেলে দেখা যায় ওইখানে সমস্যা গেলে ওখানে কোন দিকে যাবেন সামনের দিকে আছি সামনের দিকে তাকে দেখে দুই চেয়ারে মাঝখানে ওইখানকার স্ক্রিন দেখা যায় কি করি এখন সব বন্ধ করা লাগে কতক্ষণ বন্ধ করা যায় মানে একটা বিপদ যেন এরোপ্লেনের আর এত খারাপ খারাপ জিনিস দেখে মানুষ আল্লাহ ভয় করে না কোথায় আসে যদি বিকল হয়ে যায় কি অবস্থা হবে এই বান্দাকে কেমতের দিন সে আল্লাহর কাছে কোন আশ্বস নিয়ে উঠবে না আর যে ব্যক্তি এমন মজলিসে বসেছে মিটিং এ বসেছে সোশ্যাল মিটিং এ সমিতির মিটিং এ বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানে বসেছিল যেখানে আল্লাহর ছিল না জুতোর এই সমস্ত চিন্তায় ছিল এই যত মিটিং এরকম গিয়েছে এইগুলোর জন্য সে কে দিন এত আফসোস করবে কেন ওই সমিতির মিটিং এ গিয়েছিলাম কেন ফুলের মালা জুতার মালা মিটিং এ গিয়েছিলাম কেন আমি এই সময় নষ্ট করেছিলাম প্রত্যেক দিন বিকালে কতগুলো মিটিং লন্ডনে বিক্রি হয় কেন দুই ঘন্টা নষ্ট করেছিলাম কেন তিন ঘন্টা নষ্ট করেছিলাম হ্যাঁ যদি দুনিয়ার কোন কাজে বসেন গরিব মিসক্রের একটা প্রজেক্ট নিয়েছেন এই নিয়ে আসেন হয়তো কাজে লাগবে কিন্তু শুধুমাত্র এইরকম বসার উনত্রিশ নম্বর হচ্ছে কেমতের দিন যারা এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে নীরব নীরবে চোখের পানি ফেলে দিয়ে সে আল্লাহর কথা মনে করি আল্লাহকে ডাকতে গিয়ে একটু আগে হাজির বলেছিলাম কেমন দিন আল্লাহ রা তাদেরকে আরে ডাকা দিবেন যে ব্যক্তি একা নীরবে আল্লাহর কথা মনে করতে গিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা মনে করে চোখের পানি জরদার করে পড়েছিল তাকে আল্লাহ তালা কে আমি আর সে ছায়া নিচে ছায়াদান করবেন তিরিশ নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে বেশি করে ডাকে নবী করিম বললেন যে ব্যক্তি আমার প্রশংসা মূলক করতে করতে গিয়ে তার হাজত বলতে ভুলে গেল সময় পাইল না সময় ছিল আল্লাহকে সব আলহামদুলিল্লাহ করতে করতে যে আমার একটু দরকার আছে শরীর খারাপ একত্রিশ নম্বর এই জেকের হচ্ছে সবচেয়ে সহজে বাদ ঠিক না। এটার জন্য কি কোন বিশেষ জায়গা দরকার আছে নামাজের জন্য বিশেষ জায়গা লাগবে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় অবস্থায় শোয়া অবস্থা কেমন আলাদুবিহীন সকল অবস্থা করা যাচ্ছে অজু লাগবে না সর্তা থাকলে ভালো না থাকলে কোনো অসুবিধা না ফরজ গোস আল্লাহ করতে পারবে না তারপর ওই অবস্থা আল্লাহ করতে পারবে না খালি কোরআন আলাদ করবেন না নামাজ করবেন না মহিলাদের মাসিকের অবস্থায় সমস্ত দোয়া স্টিক সব করতে পারবে এত সহজে বাদত আল্লাহ তালা এইদিন একটা হাদিসে আসে আল্লাহ হাবি বললেন আল্লাহর দিনের এত আমল আমি খুব বেশি করতে পারছি মনে হয় সহজ কিছু বললেন এত না কোনটা করলে আল্লাহ তাল কাছে একটু সহজে জানলা পেয়ে যাবো একটু সহজ কোন বুদ্ধি শিখিয়ে দিবেন তখন তিনি বললেন তুমি কর মা দা আল্লাহান যদি আল্লাহের দ্বারা তুমি একটু মহিষ্ট করতে পারো আল্লাহ ভিজাই ফেলতে পারো তোমার এটা হচ্ছে সহজে বাদত এরপরে জেকের করা মানে যত জেকের করি তত আমার বাগান ফল ফলতে থাকে জান্নাতের মধ্যে নবীকার ইউসালাম হাজি বলেন সালাম আপনার উম্মদকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবেন আল্লাহব আমরা এইজন্য জন্য ওনাকে সালাম দেওয়ার জিনিসটা আল্লাহ আমাদের নামাজে ঢুকিয়ে দিয়েছেন হ্যাঁ আল্লাহমাদ আলমদিন তোমার সালাম দিও সাংঘাতিক ভালো এবং উর্বর আজ বাতুল মা পানিও অনেক মানে উর্বর এবং খুব ভালো কোয়ালিটির পানি ও আর না হাতি মানুষের আমলের আগে জান্নাত একটা ধুধু মাঠের মত খোলা ময়দান উর্বর ময়দান খালি পরে আছে আর এই তাদের আমলের কারণে বাগান ফলতে থাকে যত আমল করে তত বাগান এই যে করলে আরেকটি হাজি এসেছে আরেকটি জেকের কথা মান কলা সুফহি গুরাহু নতুন যে ব্যক্তি সুফহান এই দিকে জান্নাতে সঙ্গে তার জন্য একটা খেজুর গাছ তৈরি হয়ে যায় আর প্রতিদিন সকালে যে ব্যক্তি একশো বার এইটা পরে সেই ব্যক্তিকে আল্লাহ আখেরাতে এত বেশি দেবেন কেউ তার মত না যে ব্যক্তি তার চেয়ে বেশি পড়েছে এরপরে আরেকটা পরের নম্বরটা হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে জেকের করে ডাকে আল্লাহ রব আলমিন তাকে দুনিয়ার মধ্যে গুনার থেকে বাঁচিয়ে দেবেন এ ব্যাপারে না যারা গিয়েছে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন তার ভুলে যাওয়ার কারণে আল্লাহর এই তো নাই গুনার মধ্যে ডুবে আছে তাদের কোন তও বা অনুসূচনা কিছুই হয় না এ হচ্ছে ফাঁসে কিসিমের লোক আর আল্লাহকে জিকির করলে কি ভুলে যাওয়া হলো জেকের না করলে আল্লাহকে ভুলে থাকলাম এরপরে হচ্ছে হচ্ছে দুনিয়ার মধ্যে নূর আখের কবরের মধ্যে নূর এবং কেমতের দিন যখন আমরা হিসাব নিকাশ শেষ করে আমরা জানলাতে যাওয়ার জন্য দৌড় দিব সেরাত ক্রস করবো যেটাকে পোলসেরাত বলেন ওইখানে যখন উঠবো তখন ওইটা নূর লাইট হিসেবে আমাদের জন্য আসবে আল্লাহ তালা এই খবর কোরআনে পাখি আমাদেরকে দিয়েছেন এরপরে আমরা আসি ছয়ত্রিশ নম্বর অন্তরের মধ্যে আল্লাহ রেকের দ্বারা যেটা দেবেন যে শূন্যতা সৃষ্টি হয়ে যায় একটু একলা আসি কেমন কেমন একলা একলা মনে হয় খালি খালি মনে হয় এগুলো সব পূরণ করে দেবেন আল্লাহকে ডাকলে ভালো করে এরপরে হচ্ছে আল্লাহ আপনার সঙ্গে থাকবেন এরপরে আটত্রিশ নম্বর হচ্ছে বেশি করে জেকের করলে এমন সব পাওয়া যায় অনেক কৃত দাসমুক্ত করলে অনেক দান খয়রাত করলে আল্লাহ রাস্তায় হাত করে মানুষের বড় কোরবানি করলে তার তুলনায় খুব সহজেই অনেক নেকি পাওয়া যায় যে করলে জেকের দ্বারা আল্লাহ অন্তরের রোগ গুলোকে দূর করে দেবেন অন্তরে কি কি রোগ আছে হিংসা বিদ্বেষ পরী কাতরতা দুশ্মনী মানুষের ব্যাপারে খারাপ তামান্না করা ইত্যাদি গুলোকে আল্লাহ সাফ করে দেবেন অন্তরে তাস দান করবেন আল্লাহ চল্লিশ নম্বর হচ্ছে আহ আহ আল্লাহর নিয়ে আসবে বেশি করে আল্লাহ জিকের করলে আর আল্লাহ জিকের না করলে আল্লাহ নিয়ামত অনেক কিছু আমাদের কাছ থেকে দূরে থেকে যাবে মজলিস জেকের মজলিস শ্রেষ্ঠাদের মজলিস আর যে ব্যক্তি আল্লাহকে বেশি করে ডাকবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এরপরে হচ্ছে করলে বেশি করে মানুষের স্মরণ শক্তি আল্লাহ মজবুত করে দেন তার শরীর মধ্যে আল্লাহ শক্তি দান করেন এবং সে এমন কাজ করতে সক্ষম হবে না করলে আল্লাহকে না ডাকলে এই কাজটা করতে পারত না আল্লাহ ততক্ষণ করতে থাকি ততক্ষণ বাগান আবার আমার কাছে খবর এসেছে বিভিন্ন তরিকায় সাহাবিদের মাধ্যমে রেওয়ায় যে জান্নাতের ঘরগুলো বানানো হতে থাকে বানরা যখন জেকের করে দ্রুত গতিতে বলতে থাকে যখন সে জেকার থেকে গাফেল হয়ে যায় তখন ফের তারা বসে থাকে। তখন বলা হয় তোমরা কাজ করো না কেন আসতে হবে দেওয়াল বান মধ্যে আর জাহান নামের মধ্যে এই কয়টা মোটামুটি আসলো আর আল সাইব নামে ইমাম কাইম একটা কিতাব আছে সেখানে একশোর উপরে তিনি ফায়দা আনছেন আমরা প্রায় চল্লিশের উপরে এখন শিখলাম জানলাম আল্লাহ রব আলমিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন তাদের ব্যাপারে আল্লাহ বলে